السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحابي أجمعين وبعد شامعين داشترون كنت أمرا الله صلى الله عليه وسلم إمام أبو جعفر وحبه رحمة الله صلى الله عليه وسلم وبيان وعتقاد أهل السنة والجماعة أهل السنة والجماعة والجماع تلقى دهر برنانا اكتب تلقى رأكتيا وانجشوريا جهان تلقى ماذا بيان بلسلين وانؤمن بالبعث أهل পুনরুত্থানের উপর ইমানের আমরা আলোচনা বলেছিলাম যে পুনরুত্থান দিবসে আল্লাহ যখন হাঁসরের মাঠে মানুষদের একত্রিত করবেন তখন তিন শ্রেণীর লোক হয়ে যাবে একদল সম্পূর্ণরূপে কাফের মুশ্রিক যারা ছিল আরেক শ্রেণী হবে ইমানদার আরেক শ্রেণী হবে যারা ইমানদার তবে তার গুণা করেছে তার আমরা কাফেরদের অবস্থা আলোচনা করছিলাম যে বলেছিলাম যে কাফেরদের প্রথম যে অবস্থা হবে তারা সম্পূর্ণরূপে অপমানিত লাঞ্ছিত এবং নিগৃহীত হবে এবং তারা সেই সময়ে বিভিন্ন অবস্থা হবে তাদের দশ রকমের অবস্থা আল্লাহ তালা করার কারণে উল্লেখ করেছেন যে তাদের অবস্থা কত রকমের নিকৃষ্ট হতে পারে সবগুলি আল্লাহ তালা করার কারণে উল্লেখ করে দিয়েছেন দ্বিতীয় হচ্ছে যে তাদের মধ্যে এক তারা যখন এই নিগৃহীত অবস্থা তারা হয়তো দিকি দিকি তাদের মনে থাকবে জ্বলতে থাকবে যে হয়তো আমার আমাদের কোনো আমল দিয়ে আমরা কোনো পার হতে পারবো কিন্তু আল্লাহ তাল্লা তাদের সমস্ত আমল বিনষ্ট করে দিয়েছেন আল্লাহ তালা বলে দিয়েছেন ও কমনা আল্লাহ হাবা তারা যে সমস্ত আমল করে সেগুলিকে আমি বিক্ষিপ্ত দূরীকরণ রূপান্ত করেছি সেগুলি তাদের কোনো কাজে আসবে না তৃতীয় যে অবস্থা আমরা বলেছি কাঁফেদর হবে তা হচ্ছে তারা পরস্পর ঝগড়া লিপ্ত হবে তখন যখন মানুষ নিজের আমলও পার হইতে পারে না তখন তারা মনে করে হয়তোবা আমাদের কেউ সাহায্যকারী আসবে আমাদের কেউ সুপারিশ করবে কিন্তু যখন দেখবে যে তা तरह जरा जहां नामे दिए के एक दिए दिखे तक परस्पर झगड़ा लिप्त हो झगड़ार कथा कखो कखा निजे झगड़ा कर कला जर आवाद को तुम झगड़ा कर कखो कखो तयतान के साथ झगड़ा कर कर एक अंश झगड़ा करते थक झगड़ार मध्य लिप्त आल्ला करीमे झगड़ार्यक्ति विशेष जो आल्लाबाद चालू करें एक साथ जहां नामे पड़स्पर झगड़ा लिखते हैं और तरा बोलने की भाव तुम्हारे रबुल आलमी ने समकक्ष আমাদের বুঝে আসে না কেন করেছিলাম হায় কিন্তু তাদের সেটা কোনো কাজে লাগবে না কিন্তু তাদের মধ্যে এক গুষ্টি ছিল যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করেছে আবাদত করেছে অন্য কাউকে কিন্তু সেই শরিক যাদের করেছে তারা কিন্তু এই আবাদতে তুষ্ট ছিল না খুশি ছিল না যেমন তাদের মধ্যে এক গোষ্ঠী আছে যারা ফেস তাদের আবাদ করেছে আল্লাহ নেবাদ করেছে কেউ আব্দুল কাদের জিলাইনের আবাদত করেছে কেউ খাজা মহুদ্দিন চৃষ্টির আবাদ করেছে কেউ বা আবাদত করেছে ইসা আলাই ইসলামের কেউ বা ওজাই আবাদ করেছে এভাবে আল্লাহ নেক বন্ধ অথবা কেউ বা মোহাম্মদ সাল্লা আবাদ করেছে এরকম যারা দেখা যাবে যে আল্লাহ ছাড়া অন্য যাদের আবাদ করা হয়েছে তারা আবাদতে খুশি নয় কিন্তু এরা জোর করে আবাদত করেছে एरक लोक के झगड़ा करगड़ा कर फिर आल्ला से समस्त नायक बान्धारा बजम्भव कथा तुम्हारा वो करते जानत में ही ना और तुम्हारे बिलीत करो तुम्हारा क्या कर ले আজ যারা করছে মহাম্মের মহবাদ শুরু করে দিয়েছে অথবা কোনো অলিরত করছে করছে তারা আল্লাহর তখন বলব অসম্ভব আমরা তোমাদেরকে বলি নাই আমাদের আবাদত করতে আমরা তো আল্লাহর আবাদত করে আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য লাভ করেছি আমরা তো সেটাই তোমাদের কাছে চেয়েছি কিন্তু আমরা সেটা কর এই জন্য তোমাদের থেকে আমরা সম্পূর্ণ মুক্ত তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক এটা আল্লাহ তালা ঘোষণা করেন কিন্তু তারা ঝগড়ার মধ্যে থাকবে যে আমরা কোনো কিছু পো কিনা আমাদের কোন উপকার করতে পারবেন কিনা এভাবে বলতে থাকবে কিন্তু তারা বলবে না আমরা তোমার থেকে সম্পূর্ণ মুক্ত আমরা আল্লাহর আবাদত করি তোমরা তো শয়তানের আবাদত করতে তখন একথাটি তারা বলবে কোরআনকারিম আল্লাহ তালা তুলে ধরেছেন সেটা আল্লাহ তালা বলছেন যে যারা মালাই কাদের আবাদত যারা ফেরিস তাদের করত তারা বলবে আর যেদিন তাদের সবাইকে আমি হাসর করবো হাসর মাঠে নিয়ে আসবো তুমি কুল মেলা ইকেতে আল্লাহ বলবেন সেদিন বলবেন আহা ইয়া এরা কি তোমাদের করত করতো এই যারা তোমাদের করতে আবাদত বলেছি আবাদ করতে কলু সুবহা নাকা তখন তারা বলবে সবহা নাকা আপনি পবিত্রের অসম্ভব কথা আমরা কাউকে আমাদের আবাদত করতে বলিনি আমলি ইউনামিন্দিম এরা কে আপনি তো আমাদের ওলি আপনি আমাদের একমাত্র অভিভাবক আর এদের কেউ এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কানুয়াবুদিনা তারা তো শয়তানের আবাদত করত যে আমাদের জিনিস ধরে তাদেরকে আবাদ করতে বলেছে অথবা আমাদের আমাদের সুরত দিয়ে তারা আবাদত করেছে যেভাবে হোক তারা এদের আবাদত করতো আমরা এদের সাথে সম্পর্ক মুক্ত আমাদেরকে আপনি শাস্তি দিবেন না বাল আকোম আকসর হোম তারা তো জিন্দ উপরে মেনান্ত শতানের উপরে মেনান্ত আমাদের সাথে তাদের কোন সম্পর্ক থাকবে না ইসা আলাই সালাতাম আজ যারা ইসা আলসামে আবাদত করতেছে সেই সেই খ্রিস্টানরা তাদের থেকে কে হাসের মাঠে ইসা আলাইসলাম সম্পূর্ণরূপে নিজেকে বিমুক্ত ঘোষণা করবেন তিনি বলবেন যে অসম্ভবতা আমি তাদেরকে বলি না আমার আবাদত করতে এবাদত করতে বলেছি আল্লাহর তারাইবাদ করছে আমার আমি আমি তাদের থেকে মুক্ত আপনি তাদেরকে জানান আমাকে আপনি হেফাজত করেন তিনি আল্লাহর কাছে আল্লাহর দয়ার দয়ার দয়া আকাঙ্ক্ষী হবেন যে আল্লাহ তুমি আমাকে দয়া করো এদের থেকে আমাকে মুক্ত আমি মুক্তি চাই এরা আমার আবাদত করতে আমি বলি নাই এরা জোর করে আমার আবাদ করছে শয়তান তাদেরকে এ পদ দেখিয়েছে আল্লাহ তালা কোরআনে কারিমে ঘটনাটি উল্লেখ করেছেন আল্লাহ বলছেন আপনি কি বলেছিলেন যে আমাকে এবং আমার মা ই মারিয়াম তোমরা দুইজন ইলা বান আল্লাহ ছাড়া কলহান ঈসা ইসলাম বলবেন সুবাহা আপনি পবিত্র মা কানু কুনিয়ান কখনো আমি এমন কথা বলতে পারি না যা হক নয় না হক কথা আমি কখনো বলতে পারিনা ইঙ্কুম তু কুলতু ফ আপনি জানেন যদি আপনি বলে থাকে আপনি সেটা জেনেই গেছেন আমি তো কখনো সেটা বলিনি তা আপসি আলসি কান তা আল্লাহব আমি আমার অন্তরে যা আসতে আপনি জানেন আপনার অন্তরে কি আছে আমি জানি না ইন্না কান তা আল্লাহব আপনি তো গাইবের সমস্ত কিছু খবর রাখেন সব কিছু জানেন আপনি আমি তো কখনো বলিনি যে আমি অবরোধ করতে বরং আমি কি বলেছি মা কুলতুলা হোম আমি তো তাদেরকে বলেছি আমাকে নির্দেশ দিয়েছেন সেটা করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন তারা বলেছেন মা আমার তানি বিহি আমাকে যে নির্দেশ সেটা বলতে বলেছেন সেটা কি নির্দেশ সেটা হচ্ছে আনির রব্বি ওরকম যে একমাত্র আল্লাহ বদত করো যিনি তোমাদের আমার রব এবং তোমাদের রব ইসা আলাহিসাম সেদিন এই থেকে বিমুক্ত আমি তোমাদের এ সমস্ত কর্মকাণ্ডে সম্পূর্ণ মুক্ত তোমরা যা করেছ তোমাদের নিজ দায়িত্ব সেটা করেছ আমাকে তোমরা এর মধ্যে জড়িও না তোমরা যাহার নামে যাবে আমার কিছু করার নেই সুতরাং এই দিন ঝগড়া করতে থাকবে তাদের সেই ঝগড়া কোনো কাজে লাগবে না অনুরূপ সেখানে সেখানে এমন অবস্থা হবে যে শরীর যাদের সাথে শরীর সত্যিই অস্বীকার করে বলে যে না আমাদের আবাদ করা হতো তারা যদি বলবে যে না আমাদের করি তোমরা কার আবাদ করছো তোমরা খুঁজে দেখো আমরা তাদের তোমাদের তোমাদের সাথে নেই আমরা একমাত্র আল্লাহবুল ইজতের করেছি এবং তার সাথে তার কাছে আমরা দয়া আল্লাহ তাল্লাহ কোরআনে কারিম বলেছেন ওইদা দিন কল উ রব্বা নাহা উল্লাহ করে আপনাকে এ আপনা ছাড়া এদেরকে আমরা শরিক করেছিলাম এদেরকে এদেরকে ডেকেছিলাম বিভিন্ন বিপদে এদেরকে ডেকেছিলাম কোন ওলিকে ডেকেছিলাম আব্দুল কাদেরকে ডেকেছিলাম কোনো বাদবি ডেকেছিলাম কোনো শাহজালালকে ডেকেছিলাম কোনো বদরকে ডেকেছিলাম কোন আমার শাহকে ডেকেছিলাম এভাবে আমরা এদেরকে ডেকেছিলাম আল্লাহ এদের কি হবো আমার আমাদের এখন কি হবে আল কাউ ইলাই হিমুল কাউলা ইন্দুন তখন তারা তাদের দিকে কথা ঢেলে দিবেন ফিচি ফেলে দিবেন তোমাদের মিথ্যাবাদী আমরা জানি না তোমরা কি করেছ আমাদের জন্য এই আমাদের কাছে তোমরা আসো না আমাদের কথা উচ্চারণ না আমরা কিছু জানি না আমরা তো আল্লাহরাই মদত করতাম আল্লাহর কাছে আমরা ভীত সন্ত্রস্ত থাকি আমাদের নিয়ে কথা বলবা এরা তখন ভয়ে বলবে তোমাদের কথা তোমাদের কাছে থাক আমাদের কাছে ইঙ্গিত করবে না তারা এইভাবে তারা বলবে যে আল কাউ ইলাই হিমুল কাউলা তোমাদের কথা তোমাদের থাক আমরা এগুলো না। ওয়ালকা ওয়া ইলা আল্লাহ ইয়াউমিস সালামা তারা আল্লাহর কাছে সেদিন সালাম বলবে যে আল্লাহ আমার নিরাভরতা চাই আল্লাহ নিরাভরতা চাই ওয়া দাল্লা আনহুম মা কান ইফতারুন সেদিন তারা যে মিথ্যা মিথ্যাচার করেছে সেগুড়ই তার থেকে হারিয়ে যাবে তাদের কোনো কাজে লাগবে না কোরআনুল কারীমে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াওমান নাহশুরুহুম মাকানাকুম তুমসুরা কাহা হকুম কোথায় তোমাদের সেই তোমার জায়গা দেখাও এবং তোমাদের যাদেরকে শরীর করতো তারা বলতো অসম্ভব কথা তোমরা আমাদের আবাদত করতে না মা কুন্তুম ইয় না তার তোমরা আমাদের আবাদত করতে না ফাফিল আল আমাদের জন্য আল্লাহই সাক্ষী যথেষ্ট সাক্ষী হিসেবে যথেষ্ট সম্পর্কে আমাদেরকে ডেকেছ দূর থেকে ডেকেছ আমরা তো আল্লাহ তাল্লা আমাদের ডাক দিয়েছে আমরা মরে গেছি চলে গেছি আল্লাহর কাছে সেখানে আমরা আল্লাহ আল্লাহ তাল্লাহ আমাদের যে অবস্থা রেখেছেন কিন্তু তোমরা দুনিয়ার বুকে ফেতনা ফাঁসাদ বরফা করেছো সিড়ি প্রশস্ত করে দিয়েছ সেখানে তোমরা আল্লা তালা পরীক্ষা করবেন প্রত্যেক নবস সেদিন পরীক্ষা ফেলবেন যা যা করেছে হক সেদিন আল্লাহ তাদের হক মালার কাছে তারা ফেরত যাবে तर हारिए जाए जरा मिथ्या रटना करतः अमुक उद्धार कर विपदे लागिए अमुक लागूारिथ्याारे आल्ला सामने तरह के दुनिया बुके भलो लोक देखते आहवान करपदे आपदे और तरफ आशा कर भरोसा कर तरह से मन मन भयग अनुर एगिए जा रहा प्रत्येके हाँ मठे আমাদের কি করেছ আমাদের আল্লাহর আল্লাহ আমরা জানি না তখন এদের কোন যারা আবাদত করত তাদের তাদের কোনো কথা শোনা হবে না বরং তাদেরকে জাহান্নামে প্রদান করা হবে এ হচ্ছে দুনিয়ার বুকে যারা মুশ্রেক শিরিক করেছে তাদের অবস্থা আরেক ধরনের অবস্থা আছে যারা নেতৃত্ব ছিল দুনিয়ার বুকে নেতা গোসের লোকেরা যারা কোনো নেতা করেছে কেউ নেতৃত্ব দিয়েছে কেউ নিজেদেরকে চিন্তাবিদ বিদ হিসাবে সাব্যস্ত করেছে কেউ ইসলাম বিরোধী মতবাদ তারা সেখানে প্রচার করেছে তাদের কি অবস্থা হবে কোরআন কারিম আল্লাহ তালা সেটা উল্লেখ করেছেন যারা এদের অনুসরণ করে কাফের ফাঁসেক হয়ে গেছে বিভিন্ন মতবাদ আজ যারা তথাকথিত তথাকথিত সেকুলারিজম প্রসার করছে কথা তথাকথিত কেউ কেউ প্রচার করছে তাদের নিরপেক্ষ ধর্ম ধর্ম বিরোধী মতবাদ প্রচার করছে কেউ দিন বিরোধী মতবাদ ইসলাম বিরোধী মতবাদগুলি প্রচার করছে কেউ বা প্রচার করছে সেখানে যে সম্পূর্ণরূপে যেটাকে বলা হয় যে মানুষ মানুষ সমাজতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ প্রচার করছে এই জাতীয় জিনিসগুলো যারা বিভিন্ন তন্ত্র মন্ত্র নিয়ে এসেছে এরা এবং তাদের অনুসারীরা এদের মধ্যে আল্লাহ তালা বলছেন এদের মধ্যে বড় ধরনের ঝগড়া হবে কিরকম ঝগড়া হবে আল্লাহ তালা কোরআন এক বলে দিয়েছেন فإنما هي زجرة واحدة فائدة هم ينظرون اتو كسوين كيامات امون جه اكتی كوتهين دهما تار فرطر اوتي داري دیکھتا تھاك بے وقالوا يا ويلنا هادا يوم الدید তারা বলতে থাকবে হাই আমাদের আফসুস এ তো কিয়ম যেদিনের কথা মানুষ বলছিলেন জাহিম এদেরকে একত্রিত করো যা জালেম এ কাফের মুশ্রেক এই মুশরেক কাফের এবং এই তন্ত্রবাদী যন্ত্রবাদীদের একত্র করো এরা এবং তাদের সমগোত্রীয় তাদের স্ত্রীদের এবং তাদের মতবাদে বিশ্বাস এদেরকে একত্রিত করা এবং যারা আবাদত যাদের ওমা কানবুদিনা মিন দুনিল্লা এবং তাদেরকেও আবাদ করা যে এদের তারা করত বড় বড় মূর্তি গেড়েছে বড় বড় মূর্তি অমুকের মূর্তি লেনিনের মূর্তি মার্ক্সের মূর্তি সেগুলি অথবা কোনো মানুষের মূর্তি সেগুলির সামনে দাঁড়িয়ে তারা বড় বড় কথা বলেছে এদের কাছে মাথা নত করেছে এদের মতবাদকে গ্রহণ করে নিয়েছে আল্লাহ এবং দিনের বিরুদ্ধে এদের কথাকে আল্লাহর কথার মতো গ্রহণ করেছে এরা আল্লাহ ব্যতীতে এদের আবাদত করেছে এদেরকে আল্লাহ তারা সব একত্রিত করবেন শুধু জাহান নামে গেলেই হবে না কি তোমাদের করেছে দুনিয়ার বুকে সেটা তোমাদের প্রশ্ন করা হচ্ছে একে ব্যাপারকে সহযোগিতা করো না কেন দেখাও আকোবালা বার দি তাসা আলুন এক অপরের দিকে এগিয়ে এসে প্রশ্ন করবে কলু ইনকুম কুন তুন আনান বলবে তোমরা তো আমাদেরকে তোমাদের আমাদেরকে শপথ করে বলতে যত কিছু হই যদি আখেরাত থাকে আমি বহন করব তোমরা আখেরাতের কথা মানে না ইমান আরো না আমি তোমাদেরকে বহন করেনি আমি তোমাদের বিরুদ্ধে আমি তোমাদের সমস্ত বোঝা বহন করবো এটা তার বলতো আজ কেন বহন করছো না কেন তোমরা আমাদের বহন এভাবে তারা তারা বলতে বলতে থাকবে দুনিয়ার বুকে কিছু মানুষ আছে যারা মানুষকে পদভ্রষ্ট করে আল্লাহ তালা কোরআন কারিং বলেছেন যে তারা বলে থাকে আমরা তোমাদের বোঝা বহন করব আল্লাহ তালা বলছেন যে ইন্মলা ক্য তারা মিথ্যাবাদী ও নিজেরা বোঝা বহন করবে বোঝা তারা বহন করবে কিন্তু যার বোঝা বহন করছে তার বোঝা কিন্তু কেউ পদভ্রষ্ট করলে যাকে পদভ্রষ্ট করেছে তার সমস্ত বোঝা সে বহন করবে যে পদভ্র হয়েছে সে তার বোঝার কোন কমতি হবে না তার বোঝা সে বহন করবেই এভাবে হাসরের মাঠে তারা বলবে জিনা কুমকুন তুমি তোমরা শপথ করে আসতে বলতে যে শপথ করে বলছে আকেরাত নেই ইমান এনো না এভাবে বলতে এখন তোমরা আমাদের কিছু কোনো সহযোগিতা করছিস না কেন তখন বড় নেতারা বলবে নেতা গোছের লোকেরা যারা কমরেড তারা বলবে বললাম তা কোন তোমরা তো ইমান আনা আমরা কি করবো ওমা কানালানা আলিক সুলতান আমরা তো জোর করি নাই বাল কুন তুম কমন আগিন তোমরাই তো পদভস্ট ছিলাম একসাথে জাহান নামে থাকবে তারা কেমন দিন জাহান নামে একই আজাবের মধ্যে তারা পরস্পর ভাগ করে নিবে শাস্তিকে ইন্দা মুীদেরকে আল্লাহ আমি এইভাবে আমরা এইভাবে শাস্তি দিই таки ইন্নাহুম কানু ইজা ক্বিরা লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাক্ববিরুন এর অর্থ ওই জাতি ছিল যাদেরকে যখন বলা হতো বলো লা ইলাহা ইল্লাল্লাহ তাওহিদের দাওয়াত দেয়া হতো একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত না করার প্রতি বলা হতো এবং আল্লাহ ছাড়া কোনো আল্লাহ মত আল্লাহ دین ব্যতীত অন্য নিয়ে যারা আসতো তারা পরস্পর যারা মানুষকে বদমস্ত করেছে এদেরকে আল্লাহ তালা একত্রিত করবেন এবং সেখানে তাদের একে অপরের মধ্যে ঝগড়া লিপ্ত করবেন বড় নেতারা নেতাদেরকে এরা বলবে যে আমাদের কিছু আবার তোমরা আমাদের কিছু বোঝা বহন করো তারা কিছুই করবে না তার কোনো উপকার করবে না আল্লাহ তালা কোরআনে কারিম বলেছেন যে অলিনা কাহুরাউলি হম তো ইখরুজুন নুর ইল সুল যারা কাফের তাদের মুরব্বিত হচ্ছে তাদের মর হচ্ছে তাগুতরা এরা মানুষকে নূর থেকে জুলুমাতের দিকে নিয়ে যায় অন্ধকার থেকে আলো থেকে অন্ধকার দিকে নিয়ে যায় এদেরকে আলো থেকে অন্ধকার দিকে অর্থাৎ ইসলাম থেকে তাদেরকে কুপুরের দিকে নিয়ে যাচ্ছে এদেরকে আস্তিক থেকে তাদেরকে নাস্তিক বানিয়ে দিচ্ছে এদেরকে আল্লাহ তালা এই সবাইকে জাহান নামে আল্লাহ তালা একত্রিত করবেন এভাবে আল্লাহ তালা কোরআনে করিমের তৃতীয় আরেক গোষ্ঠীর অনেকেই বিভিন্ন গোত্র প্রধান থাকে বিভিন্ন দলীয় প্রধান থাকে এরা অনেক সময় সাধারণ মানুষের উপরে কর্তৃত্ব করে জোর করে তাদেরকে বাতিলের উপর রেখে দেয় যে তোমরা ইমান এন না তোমরা ইমানের ভাই আমরা তোমরা দেখবো যেমন ফেরাওন যেমন তার কমকে রেখেছিল বাতিল উপরে তেমনি ভাবে একটি বিরাট গোষ্ঠী দলীয় নেতারা অনেক সময় মানুষকে কুফুরের মধ্যে আল্লাহ বলছেন জামিয়ান আর তারা সবাই আল্লাহর সামনে উপনীত হবে উপস্থিত হবে তখন দুর্বল যারা তারা নেতৃস্থানীয় অহংকারী নেতাদেরকে বলবে যে আমরা তোমাদের অনুসরণ করে চলেছিলাম আজাব থেকে তোমাদের কোনো কষ্ট পাচ্ছি তারা তখন বলবে আল্লাহ দিলে তো আমরা তোমরাও পাইতাম আমরাও পাইতাম সব আড়ে না সবার না একই কথা আমরা কষ্ট করি আর আমরা সবর করি একই কথা মা আমি নামি বাঁচার কোন উপায় নেই এভাবে তারা নিজেরা এই নেতৃস্থানীয় লোকেরা এই এরা সবাই এবং যারা আজ দুনিয়ার বুকে আস্পন করে বেড়াচ্ছে এই নেতা রাজা বাদশাহ বা যে জাতীয় যারা আছে তারা মানুষকে যেভাবে বিভ্রান্ত করছে দিন থেকে দূরে সরিয়ে দিচ্ছে আজ প্রত্যেকটি বিশ্বের আনছে কান আছে ইমরান বিরুদ্ধে যারা ইমানের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তারা প্রত্যেকের অনুসারে যারা হবে প্রত্যেকে হাস দিন ঝগড়া করবে এক অপরের বিরুদ্ধে তারা বলতে থাকবে যে আমরা তো সাধারণ মানুষ ছিলাম আমরা তো সাধারণ লোক ছিলাম তোমরা তো নেতাগ্রস্ত লোক ছিল আজকে আমাদের কোন কিছু তোমরা গ্রহণ করনা কেন আমাদের বিপদে তোমরা এগিয়ে আসো কেন আমাদের বিপদটা তোমরা গ্রহণ করো কিন্তু বিপদে বিপদে তারা গ্রহণ করবে না বরং আল্লাহ তালা কোরআনে কারিম বলে দিয়েছেন যে সেদিনের সে অবস্থা এমন হবে যে শয়তান পর্যন্ত সেদিন নিজে থেকে বারেই ঘোষণা করবে আমি বিমুক্ত শয়তান বলব আল্লাহ তাল্লাহ কোরআনে করিমে সুরে ইব্রাহিমে বৈষ্ণব রায় বলছেন যে যখন সবকিছু কুদিয়াল সব কিছু আলাদা করে দেওয়া হবে সবকিছু ফয়সালা করার শয়তান বলবে ইনআলা কুমায় হক আল্লাহ তোমাদেরকে হক ওয়াদা কাহিয়া আল সুলতানিন আমার তো কোনো ক্ষমতা ছিল না ইলে আমার তুকুম ফাস্তা জেব আমি তোমাদের ডাকছি তুম সাড়া দিয়েছ নিজে আমাকে তুমি তিরস্কার করো না বরং তোমরা আমাকে তিরস্কার করোনা বরং তোম তোমরা নিজেদের নফ্স কে নিজেদেরকে তিরস্কার করো হ্যাঁ মস্তরেখি কোম আমি তোমাদেরকে উদ্ধার করতে পারবো না ও আমার আন তুমি মুস্তি খি আমাকে তোমরা উদ্ধার করতে পারবে না ইনি কামাক ইনি কাপার তুমি তুমন কাবুল আমি আমি তো আগেই কুফুরি করেছিলাম তোমরা জেনে শুনে আমার কেন অনুসরণ করতেছি আল্লাহ বলবেন আলিম ইন্দাবি রয়েছে এইভাবে আল্লাহ তালা হাস মাঠে যারা দেখাবেন যার অনুসরণ তারা করেছে যাদের অনুসরণ তারা করেছে তারা তাদের কোনো কাজে আসেনি এমনকি শয়তান পর্যন্ত তাদের থেকে দূরে সরে থাকবে এবং যারা নেতৃত্ব তারাও দূরে থাকবে এবং যারা মন্ত্র দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে বিভিন্ন মন্ত্রতন্ত্র দিয়ে তারাও দূরে থাকবে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন যে এদের থেকে যে কেউজন কাফের এবং সিরক কুফির এবং শিরক নিয়ে যেন মৃত্যুর বরণ না করে এবং এদের এই তন্ত্র অমন্ত্র অনুসারেই যাদের না হয় বরং দা দুর্বল তারাও যেন ইমরানের প্রতি চলে আসে এটাই আল্লাহ তালা আমাদের থেকে চান আমরা প্রত্যেকেই সেই দিনের সেই দিনে আল্লাহ তালা রহমত কামনা করি ইনশাআল্লাহ এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব পরবর্তী কোনো পর্বে ও আখরান রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরাকাত